জীবন তার বাস্তবতা তার হিজরত মাদিনায় আশ্রয় গ্রহণ মাদিনাতুল মোনারায় আশ্রয় গ্রহণ করি। মদিনার সনদের ভিত্তিতে সকল জাতি গোষ্ঠী ধর্ম বর্ণকে একত্রিত করে নতুন কল্যাণ রাষ্ট্র তথা সোনালী সমাজ বিনির্মাণের চেষ্টার বিরুদ্ধে বারবার যারা আঘাত এনেছে তাদেরকে একান্ত কবজায় পেয়েও রসল সাল্লাহ তাল আলী হুসাল্লাম যেহেতু দিন রাহমতুল তাই সেই দিনে ইউসুফ আলী ভাষায় তিনি বলেছেন আজকের তোমাদের সকল শত্রুকে আমার হাতের মোট আমি ইউসুফ যেভাবে তার ভাইদের ব্যাপারে বলেছিলেন আজকেরই দিনে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগই নাই এই যে আজ আমাদেরকে বারবার আওরানো উচিত আলি ওসাল্লাম নব পাওয়ার আগে অন্ধকার যুগেও দুইটি মানবিক গুণের শ্রেষ্ঠতম উপাধিতে ধন্য হয়েছিলেন আজ আমরা যেন নিজেদেরকে ভালো মানুষ বলতে চাই সব্য আর ভদ্র বলে দাবি করতে চাই বুকে হাত দিয়ে বলা উচিত আপনি আমি কি সত্যবাদী বুকে হাত দিয়ে বলা উচিত আপনি আমি কি আমান উদ্দার আমান এবং সত্যবাদিতার আমানোদ্দারই আর সত্যবাদিতার জীবনে নাই সে তো মানুষ হতে পারে আমরা বলছিলামিমের ভাষায় একটি মাত্র অপরাধি পরম্পরাক্রমশালী সম্মানিত সত্তা নিখিল জাহানের একমাত্র সষ্টার উপরে ইমান তার তৌহিদের বাণী প্রচার করাটাই অপরাধ তার একত্রবাদ প্রতিষ্ঠা করার কথাটাই অপরাধ মানুষকে তার অধিকার পরিচয় করিয়া দেওয়াটাই অপরাধ যখন কেবল এই একটিমাত্র অপরাধের কারণে মক্কাতুল মক্করকে হিজরত করলেন মাদিনাতুল মোনাওয়ার মাদিনাতুল মোনাওয়ারায় বারবার আক্রমণ করেছে মক্কার बदर युद्ध बदर युद्ध पराजित हवारे ओहूर युद्ध पर शत्रु आक्रोश मेटान चेतना क्या जानी अथच महम्मद रसूल सल्लासलम केवल प्रतिरोधे प्रतिरक्षारे आग्रासन अथवा आक्रमण नये प्रतरोध और प्रतिरक्षार जन्े साहबाइकेरा दीअल्लामगन के लिए জীবনের ঝুঁকি নিয়ে রব্বুল আলমেন অনুমোদন কমে মুখোমুখি যুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু একটু যদি চিন্তা করেন বন্ধু জন্মভূমি মাতৃভূমি ভিটে মাটি কেবল বিশ্বাসের কারণে ত্যাগ করতে হল রসুসল্লাহ তাল আলী হোসাল্লামাতুল মোনারা হিজরত করলেন হজরতের ষষ্ঠ বছরে রসুসল্লাহ তাল আলী হুসাল্লাম নিজের স্বপ্নে দেখলেন করছেন উমরা করছেন স্বপ্নের কথা ঘোষণা করলেন সাহাবাই মধ্যে জায়গায় পৌঁছানোর পর মক্কার সাহাবাইকরামকে আর মক্কার আকাত ঢুকতে দিল বাধ্য হয়ে সন্দিহল ষষ্ঠ হিজ হুদাই বিয়ার সন্ধির কারণে রসুল সাল্লাহ্লাম আবার ফিরে গেলেন মাদায় তারপর মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লামকে সুস্পষ্ট অভূতপূর্ব বিজয়ের সুসংবাদ দিলেন যদিও এর মধ্যে ষষ্ঠ হিজড়িতে হুদায় বিয়ার সন্ধি হল তারপর ওই সন্ধির শর্তাবলী কোরআশরাই লঙ্ঘন করতে লাগলো এক পর্যায়ে কোরআশরা নিজেদের লঙ্ঘন করা চুক্তির শর্তাবলী নিজেরাই যখন লঙ্ঘন করতে লাগলো তখন তাদের পক্ষ থেকে আবু সুফিয়ান মদিনাতুল মোনারায় গেলেন চুক্তির শর্ত নবায়ন করার জন্যে চুক্তির সময় সীমা বৃদ্ধি করার জন্যে ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত আবু সুফিয়ান প্রথমে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে রসুল সাল আলী আবু সুফিয়ানের কথা শুনলেন কিন্তু বললেন আমি কোন মন্তব্য করব না কারণ আল্লাহ না করলে কোনো কথা বল আবু সুফিয়ান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সুপারিশ করে চুক্তির মেয়াদ নবায়ন মেয়াদ বৃদ্ধি এবং নবায়নের জন্য গেলেন সিদ্দিকার যেমন শুনলেন কিন্তু কোন মন্তব্য করলেন না অবরব্দুল খত্তা আপনাদের কাছে গেলেন অবরব্দুল খত্তা আপনার শুনলেন কিন্তু কোন মন্তব্যই করলেন না হতাশ হয়ে যখন ফিরে গেল আবু সুফিয়ান পরবর্তী তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম কাবুল করেছেন কিন্তু ওই সময়ে তিনি কাফের কোরআদের লিডার হয়ে একান্তই ব্যক্ততার বুঝা কাঁদে নিয়ে যখন মাক্ষাতুল মোকার ফিরে গেলেন পক্কা সবাই মিলে তাকে অপবাদ দিতে লাগলো তিরস্কার করতে লাগলো কিন্তু এর মধ্যে ওদের নিজেদের করা চুক্তি নিজেরা যখন লঙ্ঘন করলো তখন সাল্লি হোসেন অষ্টম হিজড়িতেমার দিকে রানা দিলেন সঙ্গে দশ হাজার সাহাবির আদি আল্লাহ আনহুমকে নিয়ে রমজানুল মুবারকে আর অষ্টম হিজরি রমজানুল মুবারকের ছর রমজান আমাদের মাঝে ফিরে আসে আলা যাকে সুস্পষ্ট বিজয় বলেছেন রক্তপাতহীন যে বিজয় হয়েছে আল্লাহ সাহতাল যে বিজয় দিয়ে আমাদের ধন্য করেছেন আমরা কি এর থেকে শিক্ষা গ্রহণ করি বন্ধুখান রমজানুল মুবারকের বিশ তারিখে অভূতপূর্ব রক্তপানহীন মক্কা বিজয় এবং এর শিক্ষা নিয়ে আমরা নিজেরা এই রমজানুল মুবারকের আরও আলোচনা করতে চাই নিজেদের আবিষ্কারের জন্যে তবে ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন आयशा निश्चय सहनशील और प्रत्येक क्या सहनशीलता पचंद करेंहि बुखारी नवम खंड ऊन चार हादिस नम्बर छह सत कत सुंदर भाव नूतन जुगे सफलता अर्जन करार्थन इसलमी अर्थन परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম ওরা বন্ধুক ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আমরা আলোচনা করছিলাম নিয়ে যা সংগঠিত হয়েছিলাম সাল্লাহ তাল আলীসাল্লাম নিজের জন্মভূমি নিজের জন্মস্থান তিপ্পান্ন বছরের স্মৃতি বিজড়িত পৈতৃক ঠিকানায় ফিরে যাচ্ছে সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ আনহুমগন ফিরে যাচ্ছেন হা কেবল বিশ্বাসের কারণে ভিটেমাটি থেকে উৎখাত হয়েছিলেন চরম শত্রুতা জন্য জীবন রক্ষার জন্যে আল্লাহর নির্দেশে হিজরত করেছেন যারা চরম আর পরম শত্রুতা করেছে আঘাত করেছে ধ্বংস করে দিতে চেয়েছে মুছে ফেলে দিতে চেয়েছে হা তাদের বিরুদ্ধে আজ বিজয়ের জন্য রসুল সাল্লসম যাচ্ছেন কিন্তু নিজের ভিটি মাটি ছেড়ে ছয়টি বছর মদিনায় কাটিয়ে যখন মাখ্যাতুল মোকার মায় ঢুকতে চেয়েছিলেন বিরোধিতা করেছে বাধা দিয়েছে চুক্তি করেছে সন্ধি করেছে হা নিজেরাই আবার তা লঙ্ঘন করেছে তাই এরও দুই বছর পর অষ্টম হিজড়িতে রসুলসাল তাল আলী হুসাল্লাম সাহবাইকার রাধিয়াল হুমগনকে নিয়ে রওানা দিলেন মাদুল মোনাওয়ারা নামক কল্যাণ রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত করে গেলেন তারই একজন সাহাবি আবদুল্লাহ ইবনু মর সাল্লাহ আলী সাহবাইকারকে নিয়ে রোয়না দিলেন আদেশ করে বললেন ধোকবা আজকেরই বিজয়ের দিনে মাখ্যাতুল মোকার কিন্তু কাউকে আঘাত করা যাবে না গাছের পাতাও কাটা যাবে না ছেড়া যাবে না কাউকে ভয় দেখানো যাবে না আলী সাল্লি হুসাল্লাম রাহমাতুল্লিল আলমিন হিসেবে ঘোষণা করে দিলেন আজকের এই দিনে কাবাতুল মোশার্রফার মত যারা আশ্রয় নেবে তারা নিরাপদ আবু সুফিয়ানের বাড়িতে যা আশ্রয় নেবে সে নিরাপদ ঠিক নাম ধরে ধরে মাক্ষাতুল মকরমার যারা লিডার তাদের নাম ধরে বললেন তাদের বাড়ি ঘরে তাদের আশ্রয়ে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ শুধু তাই না চূড়ান্ত ব্যাপারে ঘোষণা করো যারা নিজেদের বাড়ি করে থাকবে তারাও মুক্ত তারাও নিরাপদ মোহাম্মদ রসুল সাল আলী প্রবেশ করলেন মাখ্যাত জানা উচিত আল্লাহআ মাখ্যাতুল মোকারিষ্ট ভূখণ্ডকে যুদ্ধ বিগ্রহ থেকে নিরাপদ বলে ঘোষণা করেছেন হারাপ রসুল সাল্লিন করেছেন ইব্রাহিম আলী হিসালুসলামের পরে আমার জন্যে অল্প কিছু একটি দিনের অল্প কিছু সময়ের জন্য রব আল এই ভূখণ্ডের ফাদুল হারামের সীমানার মধ্যে আঙ্গিনায় মূর্তি গাইরুল্লাহর বন্দিগীর নিঃশেষ ঘটানোর জন্যে অল্প সময়ের হালাল করে দিয়েছিলেন তবে এই হালাল করার মুহূর্তে কারো রক্ত ঝরে নাই কাউকে कारोपुर प्रतिकार ग्रहण कर मोहम्मद रसोल्ला सल्लाह तला अलीबुल मुसर्रफार प्रवेश करते चाहें डाका हलागर चाबी बहन करस्मान बीन तल्हासल कागर चाबी बहन कर मोहम्मदर रसोल्लाह सल्लाह आली सल्लम का रसुल्लाम निजी खुलल मुशर्रफार ইব্রাহিম আলী হিসাল কর্তৃক পুনর্নির্মিতা তত সমূহের জন্য হুদা কাবতুলা যার মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিলাম নিজে হাত মুবারক দিয়ে চাবি খুললেন এসেছে উসমান বিন তালহা তিনি কাবাগরের চাবি মোহাম্মদুর হাত মুবারক দিয়ে অপেক্ষা করছিলেন আফসোস করছিলেন কামনা করছিলেন যাতে আবার তার কাছে আবেদন শুনলেন আয়াতিল হলান রসোলা থাকলেন আব্বাসাগর পরিষ্কার করলেন এবংবারক দিয়ে মূর্তি অপসারণ করতে লাগলেন উচ্চ আওয়াজ হতেলা করলেন সত্য এসেছে मिथ्याल्लाजान दिल जगत समूहुलसूल सल्लाह के दे आर काबा गोरे उटे बिलाल दे फिर दिल्ली का এই যে আমি ওসমান বিনহার কাছে ঘোষণা করে দিলেন হদু হা খালিদা তান্তালিদা অনন্তকালের জন্য গ্রহণ করো কাবার এই চাবি তোমাদের হাত থেকে জালেম ছাড়া অত্যাচারী ছাড়া কেউ ছিনিয়ে নেবে না বন্ধুমান আজও কাবাতুল মুশার্রফার চাবি ওই পরিবারের লোকজনের বংশীয় ধারাবাহিকতায় তাদের কাছে সংরক্ষিত হয় শুধু তাই না প্রতিবছর বছর কাবাতুল মুশার্রফার জন্যে যে গেলাফ তৈরি করা হয় কালো গেলাফ এর সাথে এই চাবি মোরক রাখার জন্য একটি সুন্দর গেলাফ তৈরি হয় আর এর উপরে লেখা থাকে মুরুকম মক্কা বিজয়ের দিনে নিজে প্রশ্ন করলেন যারা চরম শত্রু যাদের নির্যাতন নিপীড়নে নির্যাতনে ভিটে ত্যাগ করে হিজরত করতে হয়েছে বলেছে তোমরা কেমন ব্যবহার আশা কর তারা বলেছে উত্তম বাতস পুত্রের কাছে চাচারা যেমন ব্যবহার আসা আমরা তেমনটা আশা করি বলেছেন আজকে আমি তোমাদের জন্য বলছি যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলী ইসালাম তার পরম জীবনের শত্রুদের ব্যাপারে আমিও তাই বলছিল আজকের আজকে দিনে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বন্ধুবান আমরা কি কখনো কারোপরে বিজয়ী হলে এমনটা বলতে পারি নাকি নির্যাতন নিপিরন ক্ষমতার দণ্ড ব্যবহার করে সংঘাত্ময় পরিস্থিতি বিজয়ীর বেশে ১৯ দিন থাকলেন উনিশ দিন রসুল সাল্লী হুসেল্লাম এই ১৯ দিন মাক্ষাতুল মোকার অবস্থান করলেন বিজয়ীর বেশে বন্ধুগণ প্রথম ওহি নাজিলের এই ঠিকানা হারাম মসজিদুল হারাম কাবাতুল মুশারফা হা নিজের জীবনের তিপ্পান্ন বছরের স্মৃতি বিজড়িত ভূখণ্ড বিজয়ীর বেশে এসে কেবল আল্লাহরের প্রশংসা করেছেন আর হা পৃথিবীর ইতিহাসে আমাদের জন্য দলিল রেখে গিয়েছেন তালার জন্যে বিশ্বাসের জন্যে সত্যের জন্যে কখনো নির্যাতিত করেছেন। যাদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করে অসহায় করে দাবিয়ে রাখা হয়েছে লসভা না হওয়া তাহলে তাদেরকে বিজয়ী করবেন তাদেরকে নেতৃত্ব দেবেন তাদেরকে হারানো গৌরব আবার ফিরিয়ে দেবেন তবে শর্ত ইমানের বাস্তবতায় টিকে থাকতে হবে বন্ধু এটু নিজে আবিষ্কার করুন না হয়তো পারিবারিক জীবনে হয়তো সামাজিক বাস্তবতায় হয়তো দেশ আর জাতির বাস্তবতায় কেবল বিশ্বাসের কারণে আপনি যদি নির্যাতিত হন নিপীড়িত হন অসহায় পরিস্থিতির মুখোমুখি হন তাহলে জেনে রাখুন জয়ের মতন মোহাম্মদ রসুল্লাহ আলী আলী ওসালামুল মুখার রহমাদ নির্যাতিত হয়ে বেরিয়েছেন কিন্তু রব্বুল আলমিন তাকে বিজয় দিয়ে বিজয় দিয়ে ধন্য করে বিজয়ীর বেশি মাখ্যা তুল আবার ফিরিয়ে দিয়েছেন আর হা বিজয় করতে গিয়ে তরবারি লাগে না রক্তপাত লাগে না প্রতিশোধ আর প্রতিকার করতে হয় না বরং বিশ্বাসের বিশ্বাসের চেতনা ভদ্রতা আর আখলাক বা নৈতিকতার দিয়ে বিজয় করা যায় যে বিজয় হয় চিরস্থায়ী আজকে তো পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই क्यों निजे के विजयी करार जन्े अस्त्र समरअ्र अथवा अर्थर अस्त्र अथवा जुलुमान निर्तनर अस्त्र व्यवहार करते चाहिए पृथिवीत एक मात्र जीवन व्यवस्था एक मात्र शांति ठिकाना जा पृथिवीते केवल शांति दिए केवल नैतिकतार विजय दिए केवलम्र सुंदर जीवन जयगान गे गए নিপীড়নকে নির্যাতনকে বিজয় করেছে শত্রুকে ক্ষমা করে দিয়েছে এই পৃথিবীর ইতিহাসে কেউ একটিও দলিল দেখাতে পারবে না মুসলমান তরবারি দিয়ে কোথাও নিজের বিজয় নিশ্চিত করেছে বরং কেবল ভালোবাসা কেবল সৌহার্দ্য কেবল সম্পৃতি, কেবল সবর কেবল ইমানের উপরে অটল থাকা কেবল ইস্তেকামাত এর দ্বারাই হয় বিজয় আর ওই বিজয় হয় চিরস্থায়ী চিরন্তন বন্ধুগণ রমজানল মোপারকে মাখ্যাত মোকার অভূতপূর্ব রক্তপাথহীন এই বিজয় পৃথিবীর ইতিহাসের অনন্য সাধারণ বিজয় আমাদের জন্যে শান্তির সমৃদ্ধির ঠিকানা আসুন না মক্কা বিজয়ের ইতিহাসকে নিজেদের অবলম্বন হিসেবে আবার নতুন করে নিজেরাই বিজয়ী হতে শিখি বিজিত হলেও বিজয়ী হবই আমরা তবুলে আরবির এই বিশ্বাসে আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দিন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته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 পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হল আল্লাহ সামানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালির সুযোগ आईआरण बैंक छाचल्लिसम जीव फैंट नम्बर शून्य শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএই টাকা পাঠে আমাদের ইমেল করুন মানবতার সমাধান বাংলা পিস টিভি থেকে ইসলামী জ্ঞান চর্চা ইসলামী হালাল হারাম ইত্যাদি আজকে একটি বিষয় আলোচনা করব যেটি ইসলামে বৈধ নয় ভিক্ষা ভিক্ষা করা আমাদের সমাজে দেখবেন একটা পেশা রূপে স্থান পেয়েছে অনেক সমাজে অনেক জায়গাতে পরিবেশে আপনি দেখবেন সেখানে ভিক্ষুকের সংখ্যা অনেক লাইন দিয়ে ভিক্ষুক নজরে পড়ে এবং এমন ভিক্ষুক নজরে পড়ে যার জন্য ভিক্ষা করা যায়জ নয় ইসলামে আসলেই ভিক্ষা করে খাওয়া জায়েজ নয় সেটাই আজকে বলবো ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করে না ইসলাম কর্ম করাকে পছন্দ করে ইসলাম বলে কাজ করে খাও ইসলাম কাজ চায় ইসলাম আলস্য পছন্দ করে না মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা প্রায় দোয়াতে বলতেন আল্লাহ্মাইন আউজুবিকা মিনাল আজি ও মিনাল ক্যাসল আমি অক্ষমতা থেকে পানাহ চাচ্ছি আর অলসতা থেকে পানাহ চাচ্ছি অলসতা কুরেমি ইসলাম পছন্দ করে না কাজ করে খাও কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কাজ করাকে অপছন্দ করে এবং কাজ করতে নিজেকে মেহনত মনে করে ফলে তারা ভিক্ষা করে মানুষের দ্বারা দ্বারে হাত পা নিরূপায় অবস্থা ছাড়া অপরের নিকট হাত পাতা যে বৈধ নয় তা তারা জানে না অথবা মানে না মহানবী সাল এ ব্যাপারে আমাদেরকে বহু নির্দেশ দিয়েছেন তার মধ্যে কিছু নির্দেশ আল আপনাদেরকে শোনাবল তিনি বলছেন কুনাইন্দা রাসুল্লাহ সাল্লা আতানিয়া আমরা রাসুল্লাহ সাল্লা কাছে আট অথবা সাত ব্যক্তি বসেছিলাম বা ছিলাম বললেন আমরা এই নতুন ভাবেই বায়াত করেছিলাম বললাম আমরা তো আপনার হাতে বায়াত করেছি ইয়া রাসুল আল্লাহ আপনার হাতে আমরা বায়াত করেছি সোমকাল আল্লাহ তুবাউনা রসুল আল্লাহ তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না আমরা তো আপনার হাতে বায়াত করেছি আল্লাহ রসুল আল্লাহ তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না কবার হলো তিনবার ফা বাসাত আমরা আমাদের হাত আবার বাড়িয়ে দিলাম যখন আল্লাহ রসুল বারবার বলছেন বায়াত আগে করেছে একবার তাও আবার আমরা এই যে সাতজন কিংবা আটজন কিংবা নজন লোক আবার হাত বাড়িয়ে দিলাম এখন আমরা বলুন একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছু কে করবে না কোন কিছু কে করবে না মরা মানুষ না জ্যান্ত মানুষ আর না গাছ পাথর যা কোন কোনো সৃষ্টিকে শরিক করবে না ওয়া সলাওয়াত খামস পাঁচ চুয়াত্ত নামাজ পড়বে ওয়া তুতি আর তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করবে কি বিষয়ে হালাল বিষয়ে, হারাম বিষয়ে না আর মানুষের কাছে কিছু চাইবে না মানুষের কাছে কিছু চাইবে না ঘোড়ার পিঠে বসে আছে উটের পিঠে বসে আছে হাত থেকে যদি চাবুকটা নিচে পড়ে গেছে তবুও কাউকে বলে নিজ ভাই চাবুকটা আমার হাতে তুলে দাও কারণ এটাও এক প্রকার চাওয়া দেখছেন এই চাওয়া এই চাওয়া তখন ক্ষতি আছে